জাবির ইবনু আবদুল্লাহ রজিল্লাহ তাল্হ্ন বর্ণিত যে মোয়াজ ইবনু জাবল রজিয়াল্লাহ তাল্লাহ্ন নবী সাল্লাহ আলিয় সাল্লামের সঙ্গে সালাত আদায় করার পর ফিরে গিয়ে নিজ গোত্রের ইমামত করতেন